আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ ত হতে বর্ণিত তিনি বলেন উমর রাজিয়াল্লাহ ত আল্লাহ বলেছেন তিনটি বিষয়ে আমার অভিমত আল্লাহর ওয়াহির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে আমি বলেছিলাম হে আল্লাহ রসুল আমরা যদি মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাতে পারতাম তখন এই আয়াত নাজিল হয় তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাও সুরা আল বাকারা আয়াত একশো দ্বিতীয় পর্দার আয়াত আমি বললাম হে আল্লাহ রসুল আপনি যদি আপনার সহধর্মিনীগণকে পর্দা আদেশ করতেন কেননা সৎ ও অসৎ সবাই তাদের সাথে কথা বলে তখন পর্দার আয়াত নাজিল হয় আর একবার নাবী সাল্লামের আলাইস্লামের সহধর্মিনীগণ অভিমান সহকারে একত্রে তার নিকট উপস্থিত হন তখন আমি তাদেরকে বললাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যদি তোমাদের তালাক দেন তাহলে তার রব তাকে তোমাদের পরিবর্তে তোমাদের চেয়ে উত্তম অনুগত স্ত্রী দান করবেন সুরাত তাহরিম। আয়াত নাম্বার পাচ তখন এ আয়াত নাজিল হয় অপর সনদে হুমায়ত বলেন আমি আনাস রাজিয়াল্লাহ তালনু হতে অনুরূপ শুনেছি